বারাহ ইবনু আজিব হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আনসারিদের এক দলকে আবু রাফি ইয়াহুদীর নিকট প্রেরণ করেন তখন আবদুল্লাহ ইবনু আতিক রদিল্লাহ তালাহ রাত্রিকালে তার ঘরে ঢুকে তাকে হত্যা করে যখন সে ছিল।